আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম মার্কিন এজেন্ট সাইফুল ইসলাম ও তার প্রতিষ্ঠিত মুভ ফাউন্ডেশনের সাথে মূলত ইসলামের বিরুদ্ধে আমেরিকার বৈশ্বিক যুদ্ধের অংশ হিসেবে ইসলামকে বিকৃত করার এজেন্টা বাস্তবায়নের কাজ করছে কমি অঙ্গনের ছাত্র শিক্ষকদের বিভ্রান্ত করছে এই মুভের কর্মকৌশল উপরে উপরে মুভ বলে বেড়ায় যে তারা কাজ করছে সামাজিক সম্পৃতি, মূল্যবোধ আর স্বাস্থ্য সচেতনতা তৈরির জন্য তারা কমি অঙ্গনের ছাত্রদেরকে ইংরেজি আইটি এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিতে চায় কমের ছাত্রদেরকে যুক্ত করতে চায় সমাজের মূলধারায় মুভ ফাউন্ডেশনের মিষ্টি বলি আসলে বিষ মাখানো আর সেই বিষের বাস্তবতা আজ আমরা আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরব ওয়ামা তৌফিকে ইল্লা বি কমি অঙ্গনে মুভের আসল এজেন্ডা কি। সেটা প্রথমে শোনা যাক মুভের প্রতিষ্ঠাতা সাইফুল হকের কাছ থেকেই বিলিয়ন অ্যাক্টস নামের একটি সাইটে মুভ ফাউন্ডেশনের ব্যাপারে সাইফুল হক নিজে লিখেছে রক্ষণশীল কমি মাদ্রাসার ছাত্রদের কাছে পৌঁছাতে মুভ ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করছে ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের জন্য অভ্যন্তরীণ সমর্থন তৈরি করছে মুভ ফাউন্ডেশন অর্থাৎ ছেলে ভুলানো বলির আড়ালে মোভ ফাউন্ডেশনের উদ্দেশ্য হল মাদ্রাসাগুলোর আধুনিকায়ন করা এই চর্চার এই দুর্গে পশ্চিমা আদর্শের ভাইরাস ঢুকিয়ে দেওয়া এটা আমাদের কথা না মুফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নিজেই এ কথা বলেছে কেউ হয়তো এখন প্রশ্ন করতে পারেন আধুনিকায়ন কথাটা তো ব্যাখ্যা সাপেক্ষ আধুনিকায়ন বলতে হয়তো তারা বিভিন্ন প্রশিক্ষণের কথা বোঝাচ্ছে এই একটা কথা থেকে তো তাদেরকে দোষী সাব্যস্ত করা যায় না এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে তবে উত্তর আমরা দিব না এ প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে জানিয়ে দিব মুভের প্রতিষ্ঠাতার মুখ থেকেই মুভের সাইফুলের কথা থেকেই আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আধুনিকায়ন বলতে তারা ঠিক কি বুঝাচ্ছে ঢাকা ট্রিবিউনে এবং মুভের নিজস্ব সাইটে প্রকাশিত চেঞ্জিং দ্যান্স নামের একটি সাক্ষাৎকারে সাইফুল বলে আমরা যদি প্রাথমিকভাবে কিছু বিতর্কিত বিষয় এড়িয়ে গিয়ে বেসিক কিছু পয়েন্টে মনোযোগ দেই তাহলে আশা করা যায় একসময় তারা কমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা নিজেরাই বড় বিতর্কিত এবং জটিল বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলবে যেমন ধরুন বয়সন্তীকালের সময়কার স্বাস্থ্য সচেতনতা কিংবা পরিবার পরিকল্পনা এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন না এগুলো তাদের কাছে ট্যাবু বা নিষিদ্ধ বিষয় কিন্তু আপনি যদি বিষয়টাকে নিয়ে একটু ভেঙ্গে ভেঙ্গে আগান যদি ধাপে ধাপে কিছু যুক্তি কিছু প্রশ্ন কিছু ব্যাখ্যা তাদের সামনে উপস্থাপন করেন তখন তারা অনেক সহজে সেটা গ্রহণ করবে অন্য এনজিওরা কি করে তারা গিয়ে সরাসরি যৌন শিক্ষা এবং পরিবার পরিকল্পনার কথা বলে স্বাভাবিকভাবেই মাদ্রাসাগুলো এরকম আলোচনা মেনে নেয় না কিন্তু আপনি যদি তাদের সাথে বসেন সময় দেন একটু অন্যভাবে প্রশ্নগুলো উপস্থাপন করেন তাহলে তারা গ্রহণ করে এবং অনেক সময় নিজে থেকেই আগ্রহ দেখায় চূড়ান্ত ফলাফল নির্ভর করবে কিভাবে আমরা তাদের কাছে বিষয়গুলো উপস্থাপন করছি তার উপর অর্থাৎ মুভ ফাউন্ডেশনের আগ্রহের জায়গাটা অন্য দশটা এনজিওর মতোই যৌন শিক্ষা পরিবার পরিকল্পনা নারীর ক্ষমতায়ন ইত্যাদি তার ইসলামের শিক্ষা ভুলিয়ে কমির ছাত্রদেরকে এগুলো শেখাতে চায় কিন্তু অন্যান্য এনজিওর সাথে তাদের পার্থক্য হল সরাসরি এই বিষয়গুলো নিয়ে তার কথা বলে না বরং কৌশলে একটু একটু করে বিষয়গুলো মাথায় ঢুকিয়ে দেয় একই সাক্ষাৎকারে সাইফুল আরও বলে কমিরা সংস্কার শব্দটি পছন্দ করে না এই শব্দের ব্যাপারে তাদের আপত্তি আছে কারণ তারা মনে করে তাদের জীবনে কোরআনের অবস্থান সুনিশ্চিত ও চিরন্তন তাই এখানে সংস্কারের প্রশ্নই আসতে পারে না সংস্কারের ধারণা এর সাথে সাংঘর্ষিক তাই সংস্কার কথাটা ব্যবহার করা যাবে না কিন্তু এর বদলে যদি আমরা বিজ্ঞানের বিষয়টা নিয়ে আসি তাহলে সেটা কার্যকর হয় আমি যখন তাদের সামনে বিজ্ঞান ও ইসলামের তুলনা নিয়ে আসলাম বিভিন্ন বিষয়ে দুটোর অবস্থানের উদাহরণ টানলাম এবং বললাম যে অনেকে মনে করছেন নিরেট বিশ্বাস কেন্দ্রিক মনোভাবের কারণেই ইসলাম আজ পিছিয়ে আছে তখন মাদ্রাসার শিক্ষক ও প্রিন্সিপালরা সেটা গ্রহণ করলেন তারা এটা নিয়ে চিন্তিত এবং এটা পরিবর্তন করতে চান অর্থাৎ মু ভাষলে চাচ্ছে কমি মাদ্রাসার ভেতরে চিন্তার একটি আমূল পরিবর্তন ও সংস্কার আনতে কিন্তু আগেকার অন্যান্য এনজিও গুলোর মতো না এগিয়ে তারা কাজ করছে সূক্ষ্মভাবে সহজ ভাষায় বলা যায় সাহারিয়ার কবির মুনতাসের মামুন কিংবা শাহবাগী সেকুলারদের মতো করে মুভ কমি অঙ্গনার ছাত্র শিক্ষকদেরকে তুচ্ছতা করছে না তাদের বিরুদ্ধে বলছে না মুভ তাদের মাথায় হাত বোলা পিঠ ছাপড়ে দেবে বাহবা দিবে তারপর মাথায় হাত বোলাতে বোলাতে তাদের দিন ছিনিয়ে নিবে মুভের এই কার্যকলাপের প্রধান একটি উদ্দেশ্য হল সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতা প্রচার করা মুভ চায় কমি ছাত্ররা বিশ্বাস করুক ইসলাম শুধু ব্যক্তিগত জীবনের জন্য প্রযোজ্য রাষ্ট্রচলবে চলবে আইন দিয়ে চেঞ্জিং দ্যান্স শিরোনামের সাক্ষাৎকারে সাইফুল বলে সংবিধান নিয়ে শেখানোর ব্যাপারেও তাদের কিছু দ্বিধা ও আপত্তি ছিল কিন্তু আমরা তাদেরকে বুঝালাম যে প্রত্যেক মুসলিমদের জীবনে কোরআন যেমন একটা গুরুত্বপূর্ণ কিতাব একইভাবে সংবিধান হলো সেই অলঙ্ঘনীয় মূল নীতিমালা যার দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হবে অর্থাৎ সূক্ষ্মভাবে মোভ ফাউন্ডেশন শেখাচ্ছে যে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন চলতে পারে কিন্তু রাষ্ট্র চলতে হবে মানবরচিত সংবিধান দিয়ে এভাবেই নানা অজুহাতে ধর্ম নিরপেক্ষতার গুফরি আদর্শ দিয়ে কমি তরুণদের ব্রেন ওয়াশ করছে মুভ ফাউন্ডেশন কিভাবে নানা সভা সেমিনার আর কর্মশালার মাধ্যমে তারা এই কাজটা করছে তার একটি উদাহরণ দেখা যাক দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় কমি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে মৌলিক প্যারালিগাল প্রশিক্ষণ করেছে মুভ ফাউন্ডেশন তাদের সাথে আয়োজক হিসেবে কাজ করেছে কানাডার সরকার দূতাবাস এবং ব্রাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস প্যারালিগাল প্রশিক্ষণের অর্থ হল বিচার ব্যবস্থা আইনি প্রক্রিয়া সংবিধান ইত্যাদি সম্পর্কে মৌলিক ও প্রাথমিক ধারণা দেওয়া কিন্তু আপাত নির্দোষ এই কর্মসূচির পেছনে মূল উদ্দেশ্য ছিল কমি মাদ্রাসার ছাত্রদের মাঝে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করা এ কথার স্বীকারোক্তি দিয়েছে মুভের প্রতিষ্ঠাতা সাইফুল নিজেই দু হাজার ভারতে হয়ে যাওয়া একটি কনফারেন্সে সাইফুল বলে Uh, uh... we, we, we take them for a week long extensive paralegal training so that they can learn more about the uh, legal aspects and the, the basic premise for that was, since you know that uh, uh, among a uh, couple of the Muslims, there is understanding that Quran is the only constitution that we should follow. But when we started uh, sharing the idea that you need, uh, the country need a, uh, need a constitution which actually works as a kind of administrative guideline to run the country, then uh, we We, believed, we thought that this could be the first alternative narrative for the religious uh, or or those uh, students who are kind of bit uh, uh, regimental to the new idea. So uh, when we started this thing, we also faced some sort of backlash from them. that But the people who are thinking about this is the same thing, the people who are not aware of this is the same thing. The people who are thinking about this কমের ছাত্ররা গ্রহণ করবে না তাই এই বিষয়গুলো তারা শেখাচ্ছে সংবিধানের ওপর ইমান আনা শেখাতে হবে অর্থাৎ আপাত নির্দোষ এসব কাজের মাধ্যমে মো ভাসলে ইমান বিধ্বংসী আঁকিদা ঢুকিয়ে দিচ্ছে ভারতীয় হওয়া সেই একই কনফারেন্সে সাইফুল বলে মুসলিম মৌলভীদের উস্কেনিমূলক যে বয়ান সেটাকে চ্যালেঞ্জ করতে হবে কেন মুসলিম সব সময় ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম প্রধান ধর্ম হিসেবে উপস্থাপন করতে চায় তাদের মধ্যে এক ধরনের ধর্মীয় শ্রেষ্ঠত্ববোধ কাজ করে তারা এই শ্রেষ্ঠত্ববোধ বজায় রাখতে চায় আমাদেরকে চিন্তা করতে হবে কীভাবে আমরা এই শ্রেষ্ঠত্ববোধের ধারণা সরিয়ে দিয়ে সেখানে একটা মানবতাবাদী বয়ান আনতে পারি আমরা বনাম তারা মুসলিম বনাম কাফের মনোভাবের বদলে মানবতাবাদী মনোভাব আনতে পারি. Uh, the last point is we have to challenge the uh, insightful narratives of the religious clerics. Like why, uh, especially the um, um, uh, uh, Muslim clerics, why they always try to define their religion as a kind of the main religion or the sort of the, of the religious supremacy that they want to maintain. So how can we uh, reduce uh, that narrative do a kind of a humanitarian rather than a, uh, making a uh, us versus them conversation so i think যদি মুভ ফাউন্ডেশনের কর্মকাণ্ডের ব্যাপারে কোনো ধরনের সংশয় কারো থেকে থাকে তাহলে উপরের কথার পর তা পুরোপুরি দূর হয়ে যাবার কথা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম একমাত্র সঠিক ধর্ম এমন কথা বলা মুভের মত উস্কানিমূলক কাজ এবং মুভের লক্ষ্য হলো কমী ছাত্রদেরকে এমন ভাবে ব্রেইন করা যাতে করে তারা বিশ্বাস করতে শিখে ইসলাম অন্য দশটা ধর্মের মতো আরও একটা ধর্ম কেবল নিশ্চিতভাবে কোনো মুসলিম একথা বলতে পারে না এবং একথা বিশ্বাস করতে পারে না তার হৃদুল হাকিমিয়া আল ওলাউল বারো জিহাদ ফি এবং ইসলামের প্রকৃত বুঝকে বিকৃত করার পাশাপাশি কমিদের মধ্যে কৌশলে সকল ধর্ম সমান হবার ধারণাও প্রচার করছে মুভ ইসলামের ওপরে মানবতাবাদের ধর্মনিরপেক্ষ আদর্শকে স্থান দিতে শেখাচ্ছে মুভ ফাউন্ডেশন দু হয়েছে ষোলো সালের ২৭ আগস্ট অনুষ্ঠিত মুভির গুরুত্বপূর্ণ সমন্বয়ক মঞ্জুরুল হক বলছে আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত আমরা মানুষ মুসলিম পরিচয় দেওয়ার চেয়ে মানুষ পরিচয় দিলেই ভালো বিষয়ে একটি প্রবন্ধও লিখে কমি মুভের সবচেয়ে সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করে যাওয়া এই মঞ্জুরুল হক মুভ ফাউন্ডেশনের সাইটে প্রকাশিত ধর্মনাকি মানবতা আগুনের এপিডোবিট শিরোনামের এই প্রবন্ধে মঞ্জুরুল লিখেছে ধর্ম বড় নাকি মানবতা এই প্রসঙ্গে আমার স্পষ্ট বক্তব্য হল ধর্মের চাইতে মানবতাই বড় এক্ষেত্রে সাধারণ যুক্তি হল আগে মানুষ এসেছে তারপর তাকে বিধান দেওয়া হয়েছে আগেই বিধান নাজিল করে রাখা হয়নি আর গভীর কথাটা হলো, আমি যদি নিজেকে মুসলিম বলি তাহলে হয়তো আমি পৃথিবীর একশো কোটি মানুষকে সাথে পাব কিন্তু আমি যদি বলি আমি মানুষ তাহলে বিশ্বের সাতশত কোটি মানুষ বা পৃথিবীর তাবৎ জনগোষ্ঠীর কথাই আমার বলা হবে অর্থাৎ মুভের বিশেষ এজেন্ট মঞ্জুরুল বলছে তরহিদ ও রিসালাত নয় কোরআন এবং সুন্নাহ নয় মূল মানদণ্ড হলো মানবতা মানবতার মাপকাঠি দিয়ে মাপতে হবে কোরআন এবং সুন্নাহকে কোরআন ও সুন্নাহর যে ব্যাখ্যা মানবতার পশ্চিমা ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক হবে সেটা ছড়ে ফেলতে হবে আর যেটুকু মানুষের বানানো মানবতার সংজ্ঞার সাথে মিলবে সেটুকু রাখা যাবে প্রিয় দর্শক একজন মানুষ যখন এটুকু মেনে নেবে তখন তাকে ইসলাম থেকে বের করে নেয়া খুব সহজ হয়ে যাবে মানবতাত সমকামী অধিকারের কথা বলে তাহলে ইসলাম কেন এর বিরুদ্ধে বলে মানবতাত ব্যক্তি স্বাধীনতার কথা বলে তাহলে ইসলাম কেন বেবিভিচারের জন্য রজমের বিধান দেয় মানবতা চিন্তার স্বাধীনতার কথা বলে ইসলাম কেন বিধান কেন কাফেরদেরকে সম্পন্তুর চেয়েও নিকৃষ্ট বললেন মানবতা তো বলে ধর্মের জন্য যুদ্ধ করা যাবে না তাহলে আল্লাহ কেন বললেন এসব প্রশ্নের উত্তরে মুভ মঞ্জুরুলরা কি বলবে পশ্চিমাদের ঠুনকো মানবতার বুলির সাথে যখন ইসলামের সংঘর্ষ দেখা দিবে তখন তারা কোনটাকে বেছে নেবে মানবতা নাকি দিন ইসলাম এর উত্তর স্পষ্ট তারা পশ্চিমা মানবতার আদর্শকে বেছে নেবে এই শিক্ষাই যে মুভ তাদেরকে দিয়েছে গত পাঁচ বছরে এভাবে কমি ভেতর বানানো হয়েছে মুভ মঞ্জুরুলের মতো আর অনেক গাক্তার এমন আরও অনেক মুভ এজেন্ট ইংলিশ আইটি পুষ্টি মিডিয়া প্যারালিগেল ইত্যাদি নানা প্রশিক্ষণের নামে মুভ তাদেরকে শিখিয়েছে গণতন্ত্র সেকুলারিজম বহুত্ববাদ আর কুফরের প্রতি সহনশীলতা মুভ তাদেরকে দিয়েছে আল্লাহর নাজেরকৃত সরিয়ার বদলে মানবরচিত সংবিধান মেনে চলার সবক সেই সাথে কমি উল্লেখযোগ্য একটি অংশকে মুভ এ বিষয়টি বিশ্বাস করাতে পেরেছে যে তারা আসলে কমি ভালো চায় মুভের অনুষ্ঠানে যাওয়া অনেকেই নিজেদের অবস্থানকে সমর্থন করে বলে আমি এত কিছু জানি না কিন্তু আমি যে অনুষ্ঠানে বা আলোচনায় গিয়েছি সেটা কমি জন্য উপকারী হবে মনে করি এই একই গল্প শুনিয়ে ফাদে পেলে দিয়েছে অনেক মুরব্বী পর্যায়ের ব্যক্তিকেও এসব বলে শুনিয়ে অনেকেই গলে গেছেন মনে করছেন বাহ মুভ আমাদের ভালোর জন্যই কাজ করছে কিন্তু তারা ভেবে দেখছেন না কেন হঠাৎ করে কানাডা জার্মানি নেদারল্যান্ড এবং আমেরিকা মুভের মতো এনজিওকে কমিদের ইংলিশ ও আইটি শেখানোর জন্য টাকা দেওয়া শুরু করল কেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমানের হত্যাকারী এই রাষ্ট্রগুলো আজ কমি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এত চিন্তিত হয়ে গেল বাস্তবতা হল আমেরিকার মুভ চক্রান্ত হলো ব্রিটিশদের কাদিয়ানি চক্রান্তের আপডেটেড এক ভার্সান এরা ইসলামের নামে কুফর প্রচার করতে চায় কমি মাদ্রাসার ছাত্রদের সামনে মূল ঝুলিয়ে তাদের ইমান কেড়ে নিতে চায় এবং তাদেরকে পরিণত করতে চায় কুফরের এজেন্টে হে ওলামে কারাম হে তালিবুল আলম আপনারা যারা মুভের তৎপরতা এবং চক্রান্তের ব্যাপ্তি সম্পর্কে এর অন্ধকারে ছিলেন আজ আমরা আল্লাহর ইচ্ছায় আপনাদের সামনে সত্যকে তুলে ধরলাম। আমরা তাদের কথা দিয়ে তাদের বাস্তবতা করলাম এবং এই সত্য অস্বীকার করার ক্ষমতা নেই, মহান আল্লাহ সাক্ষী আমরা পৌঁছে দিয়েছি হে ওলামাইকার হে তালিবুল আলম আপনারাও সাক্ষী আমরা পৌঁছে দিয়েছি অজ্ঞতার অজুহাতের কোনো সুযোগ আর নেই আপনারা কি মুফ ফাউন্ডেশনের এই চক্রান্তের ব্যাপার চুপ থাকবেন আপনারা কি আমেরিকান সাইফুলদেরকে নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে দেবেন আপনারা কি মতো মঞ্জুরুলকে গোপনে গোপনে নেটওয়ার্ক গড়ে তুলতে দেবেন সংরক্ষণের যে মহান দায়িত্ব হয়েছে তা পালন করবেন হে ওলাম হে তালিবুল আলম উম্মাহ আপনাদের দিকে তাকিয়ে আছে আর প্রশ্ন করছে আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীর রহমের রেখে যাওয়া মশাল হাতে তুলে নেবে মহানাল্লাহ সাক্ষী থাকুন আমরা পৌঁছে দিয়েছি